অন্য বর্ণনায় ইবনু আবি তামিমা ইকরামা সূত্রে ইবনু আব্বাস সদুল্লাহ আল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেছেন সাবিত ইবনু কায়দ্দ সৰে আল্লাহ এর স্ত্রী রসুল্লাহ সাল্লাহ সালাম এর নিকট এসে বলল হ্যা রসুল সাল্লাহ সাল্লাম সাবিতের দিনদারি ও চরিত্রের ব্যাপারে আমি কোনো দোষারোপ করছি না তবে আমি তার সঙ্গে সংসার জীবন নির্বাহ করতে পারছি না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি তার বাগানটি কি ফিরিয়ে দেবে সে বলল হাঁ